হাম্মাম ইবনু হারিস রহমতুল্লা আলহী হতে বর্ণিত তিনি বলেন আমি জারির ইবনু আবদুল্লাহ রাজিয়াল্লাহ তাল্নুকে দেখলাম যে তিনি পেশাব করলেন অতপর উঁজু করলেন আর উভয় মোজার উপর মাসো করলেন অতপর তিনি দাঁড়িয়ে সালাত আদায় করলেন তাকে জিজ্ঞাসা করা হল তিনি বললেন আমি নবী সাল্লা সাল্লামকেও এরূপ করতে দেখেছি ইব্রাহিম রহমতুল্লাহ আলহি বলেন এ হাদিস মোহিসের নিকট অত্যন্ত পছন্দনীয় কারণ জারির রাজিয়ালাহালাহ ছিলেন নবী সাল্লাহ আলিয় সাল্লামের শেষ সময় ইসলাম গ্রহণকারীদের মধ্যে একজন